আসসালামলাইকুম বরহমতাল আলহামদুলিল্লাবিনবতকিনমিন ওসলিলশরফুলব্বাহমুরসলীন নবীন মহম্ম ওসহাবি আজমাইন আম্মানিত শুধী ও দশকবৃন্দ আমাদের দারাবাহিক আলোচনার আজকে পঞ্চম এদর্শে আমরা ইমাম নববী সংকলিত চল্লিশ হাদিস গ্রন্থের তৃতীয় নম্বর হাদিস থেকে দর্শ গ্রহণ করব এ হাদিসটি বর্ণনা করেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে অমর ইবনুল খতাব অরদ্লাহ আনহমা তিনি বলেন রসুল আল্লাহি সাল আলিহি ওয়কুল আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইসলামের বুনিয়াদ বা ভিত্তি মূল খুঁটি বা স্তম্ভ পাঁচটি জিনিসের উপরে তার প্রথমটি হচ্ছে শাহাদি আল্লাহ ইহা ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা যে মহান আল্লাহ সুবাহ তিনি একক অদিতীয় একমাত্র হক ইলাহ এবং তৎসঙ্গে এও সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাহ আলি ও আল্লাহর রসুল অতপর দ্বিতীয় রকম হচ্ছে সলাাত আদায় করা তৃতীয় রকম হচ্ছে জাকাত প্রদান করা চতুর্থ রকম হচ্ছে আল্লাহর ঘর বেতুল্লাহ হরামের হাজ করা আর পঞ্চম নম্বর রকম হচ্ছে রমাদানুল মোবারকের শ্যাম পালন করা হাদিসটি শাহী বহারি এবং শাহী মুসলিমে বর্ণিত হয়েছে সম্মানিত শুধুও দর্শকবৃন্দ আমরা ইসলামের পাঁচটি স্তম্ভের সংক্ষিপ্তি বিবরণ শুনলাম এখনে আসুন হাদিসের আলোকে আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রবৃত্ত হই প্রথমত আমাদেরকে জানতে হবে ইসলাম কি ইসলাম আরবি শব্দ যার অর্থ হয়তো আমরা করব যে শান্তি হ্যাঁ ইসলামের একটি অর্থ শান্তি পৃথিবীতেও শান্তি ইহলৌকিক শান্তি পারলৌকিক শান্তি উভয় জগতের শান্তি নিশ্চিত করার জন্যই মহান আল্লাহ সুভায়ান তালা মানুষ এবং জিন জাতির জন্য ইসলামকে প্রেরণ করেছেন কিন্তু ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে আল ইসতে ইসলাম আল ইসতে অর্থ হচ্ছে বৈশ্যতে স্বীকার করা সারেন্ডার হওয়া নথি স্বীকার করা কার কাছে একমাত্র রব আল্লাহ সুভাহ তালার হকুমের কাছে আপনি যখন নিজেকে আল্লাহ রব আলমের বিধানের কাছে নিজেকে সফর্দ করে দেবেন নিজেকে আল্লাহ রবুল্লা আলমে বিদানের কাছে আত্মসমর্পণ করে দেবেন তখনই আপনি হবেন মুসলিম মুসলিম ইসলাম থেকে কর্তৃপাক্য বিশেষ্য যার অর্থ হলো আত্মসমর্পণকারী একজন ব্যক্তি যখন নিজেকে মুসলিম বলে দাবি করবে তখন তার মধ্যে ইসলামের এই পাঁচটি স্তম্ভ একান্তভাবেই পাওয়া জরুরি যার ভিতরে পাঁচটি স্তম্ভ থাকবে না তিনি ইসলামের পূর্ণ অনুসারী হতে পারবেন না কেননা ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এই পাঁচটিতম্বের উপরে প্রশ্ন হল যে ইসলামের রকুন পাঁচটির প্রথমটিকে আমাদের সমাজের মানুষেরা বলে থাকে ক্যালিমা দ্বিতীয়টিকে নামাজ তৃতীয়টিকে রোজা চতুর্থটিকে হাজ পঞ্চমটিকে জাকাত এভাবে আমাদের দেশে ভারতীয় পরিভাষায় আমাদের মুসলিম সমাজ উর্দু বা ফার্সি ভাষায় মিশ্রিত করে বলে থাকেন সংক্ষেপে আমাদের সমাজের মানুষ ক্যালিমা দ্বারা তৌহিদ ও রিসালতের কালী মাকেই বুঝে থাকেন কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে স্বীকৃতি দেওয়া আর স্বীকৃতির আরবি হচ্ছে শাহাদত এর জন্য এর স্বীকৃতি প্রদান এই বাক্যটি বলা শ্রেয় উত্তম শাহাদাতিনের স্বীকৃতি বলতে প্রথম শাহাদত হচ্ছে আল্লাহর তৌহিদের শাহাদত আর দ্বিতীয় শাহাদত হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্ল আলিহী ও সাল্লামের প্রতি স্বীকৃতি প্রদান করা যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে চাইবে তখন তাকে স্বীকৃতি স্বরূপ বলতে হবে যখন স্বীকৃতি প্রদান করবে তখন সে ইসলামে প্রবেশ করল অথপর ইসলামের দ্বিতীয় রোকন হচ্ছে সলাৎ আদায় করা সলাৎ এটিও আরবী শব্দ যদিও সলাদ দ্বারা আমরা বলে থাকি তার অর্থ হল দু কিন্তু সলাৎ বলতে পারিবার্ষিকভাবে এমন একটি বিশেষ আবাদতকে বলা হয় যা নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে আদায় করতে হয় যা শুরু হবে তা বীরের মাধ্যমে আর যা শেষ হবে তা স্লিমের মাধ্যমে সালামের মাধ্যমে এই যে বিশেষ আবাদত একেই বলা হয় সলাত এখানে রসুল সাল আলী ওসাল্লাম ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিসাবে বলেছেন ও ইকাম ইসলাহ সলাতকে কায়েম করা যথাযথভাবে পাশক্ত আদায় করা যেমন আল্লাহ বলছেন হ্যাথ হ্যাঁ ঠিকঠাক মতো আদায় করোচুয়াল হো হ অনুরূপ ভাবে আল্লাহ রব আল অন্যত বলেছেন যারা তাদের সলাথহীন হ্যা ফারা তাদের সলাৎ সমূহকে যথাযথ সংরক্ষণ করে দ্বিতীয়ত এর যে আউকাত আল্লাহ রব্লা আলমীর বেঁধে দিয়েছেন সেই আউকাত বা সময়সীমার ভিতরেই সলাৎকে আদায় করতে হবে কেন আল্লাহর আলমিনদের উপরে অতভিত্তিক সময় ফরজ সময়ের আগে কেউ সলাৎ আদায় করলে তার সলাৎ আদায় হবে না আবার সময় অতিক্রম করার অধিকারও ইসলাম কাউকে দেয় নাই শুধুও দর্শক प्रमाण हैी और सलाद के फरज करतः सलादे किसी शर्त आकुन आई शर्त ए रुक गुली के परिपूर्ण भाव कमप्लीटली आदाय कर सलाद के यथाथा ইকামত করা বা প্রতিষ্ঠিত করা চতুর্থত সলাতেের কিছু আদাব কিছু শিষ্টচারিতা আছে কিছু রীতিনীতি আছে সেই পদ্ধতিতে হুবহু সলাত আদায় করতে হবে আপনি লক্ষ্য করুন আল্লাহরবুল্লাহ আলমিন ইসলামের অনেক বিধান দিয়েছেন জিব্রিলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সলাাত ফরজ করেছেন কিভাবে সলাদটা আদায় করতে হবে তাও আবার আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জিব্রিলকে পাঠিয়ে জিবরিল আলহিসাম রসুল সাল্লাহ আলিহ্লামকে আবার পাশেই দশ বার সলাথকে আদায় করে প্র্যাকাল দেখিয়ে দিয়ে বলেছেন সেভাবেই সলাৎ আদায় করতে হবে কাজেই সলাদ যেহেতু একটি এমন একটা আবাদত বরং আবাদতের সার আবাদতের মৌল এবাদতের মাথা আসল কাজেই সে সলাদটিকে আদায় করতে হবে আদাব এর সাথে এরপর পঞ্চম নম্বর হচ্ছে সলাথের কিছু সুননত আছে এই সন্ন্যত গুলি কারোর কাছ থেকে যদি ছুটে যায় তাহলে তার সলাথ হয়তো হয়ে যাবে কিন্তু এই সুন্দর ছুটে গেলে যথার্থ ও পূর্ণাঙ্গ আদায় হবে না। তাকে বিনয় তার সলা অন সবকিছু উজাড় করে দিয়ে মহান আল্লাহর দরবারে সে দাঁড়িয়ে যাবে সলাৎ আদায় করার জন্য ক্যায় মনোবাক্যে এই যে কয়টি শর্ত নিয়মিত সলাদকে সম্পাদন করা সলাতকে অক্তভিত্তিক আদায় করা সলাতের আদাব সমূহ প্রতি খেয়াল রাখা সলাথের আর খ্যান সময়ের প্রতি খেয়াল রাখা সলাথের সন্ন্যত সময়ের প্রতি খেয়াল রাখা এবং বিনয় নম্রবে সলাৎ সম্পাদন করা এটাই হচ্ছে যিনি আদায় করবেন তার সলাৎই হবে যথার্থ জামাতবদ্ধ ভাবে দলগত ভাবে বা যারা ক্ষমতাসীন থাকবেন দায়িত্বশীল থাকবেন অধিলস্থদেরকে সলাৎ আদায় করার হুকুম দেওয়া কোরআন এর অন্যান্য আয়াত এবং রসুল সাল আলিয়াল্লামের বাণী ও আমল দ্বারা প্রমাণিত সেটা অন্য কথা কিন্তু যেখানে একামত সলা আসবে তার দ্বারা অর্থ হবে এই শর্ত সাপেক্ষকে পূর্ণাঙ্গ আদায় করা এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রকম আপাতত আপনাদের কাছ থেকে সাময়িক বিরতি নিচ্ছি বিরতির পরে তৃতীয় রিখুন নিয়ে ইনশা আল্লাহ আপনাদের সামনে আবারও হাজির থাকব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দুজানদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে आलिम দের ಸಂಸರ್ಗೆ ಕಲ್ ರಾತ್ 9:30 ಟೈಪ್ ಆ ಪುನ ಸಂಪ್ರಚಾರ ಸಕಲ್ 8:00 ಟೈಪ್ ಬಂಗಲಾದೇಶೇ ಪೀಸ್ ಟಿವಿ ಬಂಗಲಾದಾ ಸ್ಟೂಡೆಂಟ್ಸ್ ಆಫ್ ಇಸ್ಲಾಮಿಕ್ ಇಂಟರ್ನیشنل ಸ್ಕೂಲ್ ವೆಲ್ಕಮ್ ಆಲ್ ಆಫ್ ಯು ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ್ ವರಹಮತುಲ್ಲahi ವಬರಕತು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 বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে বাংলায়। সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় আপনাদেরকে আন্তরিক স্বাগত আমরা আলোচনা রেখেছিলাম যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাতের পর তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত এই জাকাত মোমিনদের অন্যতম গুণ ও বৈশিষ্ট্য মহান আল্লাহ রবাহিনের চার নম্বর আয়তে বলছেন যারা তাদের জাকাতকে আদায় করে থাকে আল্লাহ সুহান যেখানে সালাতের কথা বলেছেন সাথে সাথেই জাকাতের কথাও উল্লেখ করেছেন সে কারণে ইসলামের প্রথম খলিফা খালিফাত রসুল সালি সাল্লাম যখন খিলাফতের আসনে অধিষ্ঠিত হলেন তখন একদল লোক জাকাতের ব্যাখ্যা ভুল বুঝেছিল জাকাত দিতে চেয়েছিল না তিনি তাদের লড়াই করেছিলেন বলেছিলেন যে যারা সলাত এবং জাকাতের ভিতরে পার্থক্য করে নামাজ এবং জাকাতের ভিতরে পার্থক্য করে তাদের আমার থাকবে। অথপর যখন সত্য প্রতিভাত হলো অমর বিন্তাব রী আল্লাহ আনহু বলেছিলেন যে অবকরের হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন অর্থাৎ সে সময় অবকর আনহুর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সেই জ্যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের তৃতীয় স্তম্ভ একটি মৌলিক স্তম্ভ সেটি হচ্ছে ধনিক উপরে ফরজ যারা ধনবান নির্ধারিত পরিমাণ মালের অধিকারী হবেন তখন তাদের থেকে একটি নির্ধারিত অংশ বের করে সেটা নির্ধারিত যে খাত বলে দেওয়া হয়েছে খাতে খাতের একটিতে জাকাত হবে এটি গরিবদের হক আল্লাহরুল্লাহ এই সম্পত্তি ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ যারা যারা প্রার্থী এবং যারা বঞ্চিত তাদের অধিকার হক রয়েছে ধনীদের মালের মধ্যে আপনি যদি সে মালটা হে ধনী ভাই যদি আপনি সেটা বের করে নির্ধারিত অংশটি প্রদান না করেন অর্থাৎ জায়গাতে আপনি না দেন তাহলে অন্যের হক যেটা আপনার নয় আপনি সেটা আপনার মালের মাধ্যমে একান্ত আবশ্যক শুধুও দর্শক বৃন্দ ইসলামের আরেকটি স্তম্ভ হচ্ছে আপনার হজ আল্লাহর তার গৌর বেতুল্লাহ হারামের জিয়ারত করাকে ইসলামের একটি মৌলিক রকুন হিসাবে স্থির করে দিয়েছেন পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির মুসলিম ভাত্রিমণ্ডলী বৎসরে নির্দিষ্ট একটি দিনে একত্রিত হবে মহাসম্মেলনে এই মহাসম্মেলন হচ্ছে হজ ইব্রাহিম আলিহ ইসলাম সিও পুত্র নিয়ে যখন কাবা নির্মাণ করলেন নির্মাণ শেষ হওয়ার পরেই আল্লাহ বললেন এব্রাহিম হজ মানুষের জন্য হজের ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলিহ ইসলাম বলছেন আল্লাহ আমার আওয়াজটি কোথায় কার কাছে পৌঁছবে আল্লাহ রব আল বললেন তোমার দায়িত্ব হলো ইব্রাহিম আওয়াজটা দিয়ে দাও ডাক দাও তুমি ঘোষণা দিয়ে দাও মানুষের কর্ণ কোহরে পৌঁছে দেওয়া যাদের যাদের তাদের পৌঁছে দেওয়ার আমার তোমার কাজ হলো দাওয়া দেওয়া এবং এই দাওয়াতটি গ্রহণ করবে কি করবে না সেই দায়িত্ব তা আমার কাজেই আল্লাহরবুল্লাহ আলমিনের ঘোষণা অনুযায়ী ইব্রাহিম আল ইসলাম মানুষের মধ্যে ঘোষণা দিচ্ছেন হাজির এবং আল্লাহ রব্লা আলমিন এই হজকে বলে দিয়েছেন এবং শারীরিক থাকবে তার উপরে আল্লাহর গরের হজ করা ফরজ হয়ে যাবে আমাদের সমাজে একটি ভুল বুঝাবুঝি আছে যারা মনে করে থাকেন যে হাজ বয়স্কদের উপরে এবং দুনিয়ার যত ঝামেলা আছে সবগুলি সম্পাদন করে মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে ছেলে আছে তার বিয়ের কাজটা কমপ্লিট করে পারিবারিক অন্য দায় দায়িত্ব পরিপূর্ণ করে এরপর হজটা আমি আদায় করবো এখন হজ করলে হজকে আমি ধরে রাখতে পারবো বাবা হজটা আপনার যখন পরিপূর্ণ বয়স হয়ে যাবে আপনি পূর্ণ বালে হয়ে যাবেন তখনই আপনার উপরে যদি মাল থাকে এবং শারীরিক সামর্থ্য থাকে তখনই আপনার উপর ফরজ হয়ে যাবে বিলম্ব উচিত নয় পরবর্তী পরিণাম কি হবে তুমি বলতে পারো না কাজে হজ ফরজ হওয়ার সাথে সাথে তুমি আদায় করে নাও হজ যে এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত জয়বাদদের মাধ্যমে বান্দা যদি হালাল মালনি আল্লাহর করে আসে থাকে আল্লাহ হয়ে থাকে সেভাবেই নিষ্পাপ হয়ে যাবে এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্হাজুল মবরুরালনা হজটি মবরুর গ্রহণযোগ্য মকবুল যে হজটি পরিপূর্ণ শর্ত সাপেক্ষে আদায় করা হয়েছে যেমনটি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন আর মবরুর অর্থ হলো মকমুল বা গৃহীত হজ আর যে হজটি গৃহীত হবে তার পারিতোষিক তার বদলা তার পুরস্কার হবে জান্নাত জান্নাত ছাড়া আর কিছু নয় যে সমস্ত ভাইয়েরা আজকে হজের ফরজ হওয়ার মতো মালের মালিক হয়ে গেছেন এবং শারীরিক সামর্থ্য আছে অথচ বিভিন্ন অজুহাতে হজ থেকে বিলম্ব করছে হজ থেকে দূরে থাকছেন এবং করছেন না তারা নেহায়তি একটি গর্ভিত কাজ করছেন হাজের মাধ্যমে বান্দা অবশ্যই সে আল্লাহর সান্নিধ্য পাবে আল্লাহর জিকির করার সুযোগ পাবে এবং বিশ্ব প্রকৃতি দেখে আল্লাহর্বুল আলমের অসীম কুদ্রেতের প্রতি তার প্রগাঢ় ইমান হবে শক্তিশালী ইমান হবে এবং সে এসে সমাজকে সেভাবেই গঠন করার সুযোগ পাবে এজন্য ইসলামের হাজকে একটি মৌলিক রকুন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সম্মানিত সুদী ও দশকবৃন্দ ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে যা রামাদানুল মোবারকের শ্রেয়াম পালন করা শ্রেয়াম রকুন হিসেবে আমরা যদি বলে থাকি তাহলে সলাদ ওসিয়াম স্যাম দুটি ধনী গরিব নির্বিশেষে সকলের উপরে আর জাকাত হাজ শুধুমাত্র ধনী যারা সম্পদশালী তাদের উপরে কিন্তু এই যে শ্যাম এমন একটি আবাদত যে আবাদত পাবে দেখা যায় না এটি নিঃসক আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা হয় এজন্য রসুল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন রোজা রাখলো একটি রোজা পালন করলো তার বিনিময়ে আল্লাহরবুল্লাহ আলমী তার থেকে জাহান্নামকে সত্তর বৎসর পথের দূরে সরিয়ে দেন সহানব্বা সত্তর বছর পথের দূরে সরিয়ে দেন রাখে আল্লাহ রব্লা আলমী নিজেই বলছেন হাদিসে হতো সরি আজরি বান্দা খায় না পান করে না এবং জৈবিক চাহিদা হতে সে দূরে থাকে আমারই প্রেমে আমারই কারণে আমাকে পাওয়ার জন্য কাজী আর রুজা রোজাটা আমার আমার জন্য বান্দা আদায় করে আমি বান্দাকে যা করব আল্লাহ রব্বুর আলমিন পারিতোষিক দেবেন খুশি হয়ে বান্দাকে এজন্য জন্য রোজা এটা অন্তরের বিষয় এটা দেখা যায় না রোজা রাখার অনেক উপকারিতা আছে সিয়াম পালনের অনেক উপকারিতা আছে সেগুলি আমরা অন্য পর্বে আলোচনা করব। এখন আমরা বলবো সিয়াম এমন একটা আবাদত যার মাধ্যমে আপনাকে বিরত হতে হবে যাবতীয় নিষিদ্ধ বিষয় হতে যেমনটি আপনি পিনা থেকে বিরত থাকেন এজন্য শ্যাম পালন করবে অথচ মিথ্যা কথা বলবি শ্যাম পালন করবে অথচ প্রতারণা করবে শ্যাম পালন করবে হারাম কাজ করবে সিয়াম পালন করবে সে অবৈধ ব্যবসা করবে শরীরত বিগর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকবে তাহলে তার শ্যাম তো শ্যাম হলো না সে শ্যাম শুধুমাত্র পেটের সিয়াম করল সে কিন্তু তার নফসকে নিয়ন্ত্রণ করা তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা তার মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করা সব কিছুকে আল্লাহর অধীন করে দেওয়া তারই অর্থই তো শ্যাম এজন্যই রসল্লাহ সাল্লাম এর সাত ফুমিয়েছেন যে ব্যক্তি রোজা রাখল এবং মিথ্যা আর অবান্তর কাজ ছাড়তে পারল না তাহলে হ্যাঁ হাজাতুন আল্লাহর কোনো প্রয়োজন নেই সিমা আইয়ে দায় আমা তার খানাপিনা পরিত্যাগ করলো এর ভিতরে কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার সে থেকে কষ্ট পাওয়া ছাড়া কোনো বেনিফিট সে পাবে না কোনো পারিতোষিক উত্তম পাবে না কেন যে সে ওই মিথ্যাচারিতা অবান্তর কাজ ছাড়তে পারে নাই কাজেই শ্রেয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায় শ্রেয়ামের মাধ্যমে শয়তানি কর্মকাণ্ড হতে বিরত থাকা যায় শ্রেয়ামের মাধ্যমে যাবতীয় প্রকার অপকর্ম হতে মুক্ত থাকা যায় শ্রেয়ামের মাধ্যমে ব্যক্তি পরিশীলিত এবং মার্জিত জীবন জীবনযাপনের সুযোগ পায় এজন্যই ইসলাম মানুষের নৈতিক গুণমানকে মানকে করার জন্য স্যামের মতো গুরুত্বপূর্ণ একটি আবাদত বৎসরে ফরজ করে দিয়েছে একবার আল্লাহ বললেন কুতিবা আলি কুমু সিয়াম কামা কুতিবা আল্লা কাবলিক স্যাম ফরজ করে দেওয়া হল আল্লাহ বললেন ফামান শাহিদম শাহরফ আলিয়াসমহ যে ব্যক্তি এই মাস পাবে সে রোজা রাখে তার উপরও স্যাম আল্লাহ রবাহ আলিন বাধ্য করে দিলেন কাজেই কোনো ব্যক্তি বিনা ওজোরে বিনা কারণে যদি সিয়াম থেকে বিরত থাকে তাহলে ওই অ্যাক্টিভ সিয়াম তার কাফারাও যদি আদায় করে সে নির্দিষ্ট সময়ে যে সিয়াম পালন করেনি এর কোনো ঘাটতিপূর্ণ হবে না সুপ্রিয় দর্শক ও শ্রুতামণ্ডলী আমরা নিশ্চয়ই আজকের আলোচনায় জানতে পারলাম যে সিয়াম এমন একটি মৌলিক আবাদত যার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব হয় কাজেই ইসলামের এই যে পাঁচটি মূলনীতি যা আজকের এই হাদিসে উল্লেখিত হলো এই পাঁচটি মূলনীতির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আমাদের পারিবারিক জীবনকে আমাদের সামাজিক জীবনকে আমাদের অর্থনৈতিক জীবনকে আমাদের রাষ্ট্রিক জীবনকে আমাদের আন্তর্জাতিক জীবনকে আমাদের জীবনের প্রতিটি ধাপ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিভাগকে আমরা সুন্দর করে নিতে পারি যদি আমরা নৈতিক গুণ সম্পন্ন হতে পারি এবং যদি আমরা প্রত্যেকটি কর্ম নিষ্ঠার সাথে সম্পাদন করতে পারি কেননা ব্যক্তি ও ব্যক্তি সব মিলেই তো একটি জাতি আর জাতি গঠনের জন্য সর্বপ্রথম ব্যক্তির নৈতিক গুণ সম্পন্ন হওয়া উচিত কাজেই আজকে যে দাসটা আজকে যে হাদিসটা এই হাদিসটায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন ইসলামের মৌলিক বিষয়ের প্রতি ফিরে আসি একটি বিষয়ে নোট না দিলেই নয় যে আমি নিজেদেরকে মুসলিম বলে দাবি করব। এবং আমি ক্যালিমা পাটকারী মুসলিম হব সে হাদে স্বীকৃতি দেবো অথচ আমি সালাত আদায় করবো না অথচ আমি শ্যাম পালন করব না অথচ আমি জ্যাকাত দেবো না অথচ আমি সামর্থ্যবান হওয়ার পর হরস করব না তাহলে আমার দাবি আর বাস্তবতার সাথে কি কোন সমন্বয় হলো লক্ষ্য করুন বন্ধু যদি আপনার সমন্বয় না হয়ে থাকে তাহলে তো আপনি বড় প্রবঞ্চক আপনি সত্যের অপলাপ করলেন সত্যকে মিথ্যায় পরিণত করলেন এটা হতে পারে না একজন আদর্শ মুসলিম সে হবে আসলাম তুলিল্লাহ সর্বান্তকরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে পরিপূর্ণ রকমগুলি পালনের মধ্য দিয়ে তার জীবনকে সে সুন্দর করার চেষ্টা করবে আমাদের আজকের দর্শের শিক্ষণীয় বিষয়সমূহ কী কী এক নম্বর শিক্ষণীয় বিষয় হলো সঠিক আকিদা আমল কবুলের পূর্ব শর্ত কারণ আপনি যদি নিরঙ্কুশ উহিদে বিশ্বাসী না হন অর্থাৎ উহিদের বিপরীত কর্ম করেন অথবা রসুল সাল্লাহ আর প্রতি ইমানে আপনার শূন্যতা থেকে ঘাটতি থাকে তাহলে আপনি নির্ভুল আকিদার উপরে থাকলেন না আর যদি নির্বুল আকিদার উপরে না থাকেন তাহলে আপনার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু আল্লাহ বলছেন যে যারা থাকবে তাদের আমলগুলি ধূত কোন মতো আল্লাহ রবুল্লা আলম উড়িয়ে দেবেন অন্যত আল্লাহ রবুল্লা আলম বলছেন যে শেরিকের মহাপাতকে জড়িয়ে পড়লে হাবিদত আলহম তাদের আমাল ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাতিল হয়ে যাবে কাজেই আকিদা এবাতত খবলের পূর্ব শর্ত দ্বিতীয় হচ্ছে ইসলামের আরকান সমূহকে যথাযথ প্রতিপালনে চেষ্টা করা তৃতীয় হচ্ছে আমলের মাধ্যমে আমলের মাধ্যমে বান্দার ইমান নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আমল ছেড়ে দেওয়ার মাধ্যমে সেটি হচ্ছে সলাদ এজন্য জন্য সলাাদ পরিত্যাগকারী আর মুসলিম থাকতে পারে না কাজে সলাতে যত্নবান হওয়া একান্ত প্রয়োজন আর আবাদতের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সান্নিধ্য অর্জন করা এই সান্নিধ্য অর্জনের জন্য অ্যাবাদতগুলি সম্পাদন আমাদেরকে করতে হবে বিশেষ করে ইসলাম মনে রাখতে হবে আকিদা ও আমলের নাম শুধুমাত্র আকিদা পোষণ করেই মুক্তি পাওয়া যাবে না আমলও করতে হবে আকিদা এবং আমল এর সমন্বিত নাম হলো ইসলাম তাই আসুন আমরা ইসলামকে উপলব্ধ করি এবং সত্যে মর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রবাহিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি من الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم